আমি তাহার ইবাদত করি না ইবাদত ইবাদতমরা করো এবং তোমরা তাহার ইবাদত নও যাহার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ এবং তোমরা তাহার ইবাদতকারী ন যাহার ইবাদত আমি করিম তোমাদের দিন তোমাদের আমার দিন আমার